যে বিষয়টি আলোচনা করবো এটা ছয়টা বিষয় আলোচনা করেছে। এই ছয়টি বিষয় হচ্ছে কোরআনের মূল আলোচ বিষয় কোরআনের মূল উপবাদ্য বিষয় কোরআন এই বক্তব্য আমাদের কাছে কেরামত পর্যন্ত আলোত উম যদি কারো সত্যিকার ভাবে যারা না থাকে তাহলে সেই ব্যক্তি নিজের ওই আইডি কার্ড যেটি রয়েছে এনআইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড রয়েছে অর্থাৎ প্রকৃত আইডি কার্ড সংরক্ষণ করতে পারবে না তার এই তহিদের কার্ড সংরক্ষণের মূল নীতি তহিদের কার্ড সংরক্ষণের মূল বিষয় মৌলিক আলোচ্য বিষয় এটাকে মূলতের মূল যে প্রধান আরো ছবি রয়েছে এই ছয়টি বিষয়ে প্রধান আরো ছবি সেই হিসেবে শেখুল ইসলাম মাহমুদুলাই তহমাতুল আলাহী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই বিষয়টি একাডেমিক বিষয় হল আমি আপনাদের সামনে এই জন্য তুলে ধরতে চাই আমার বন্ধুগণ কারণ এই বিষয়গুলো যদি আমরা জানতে না পারি তাহলে কিন্তু আমাদের আসল জিনিস হারিয়ে যাতেছে আমাদের মূল পরিচয় হারিয়ে যাচ্ছে মূল আইডি কার্ড চুরি হয়ে যাচ্ছে এখন আপনার আইডি কার্ড চুরি হয়ে গেলে আপনি তো আর এই আইডি ঠিকই পড়ে যাবেন সংকটে পড়ে যাবেন বিপদে এই মৌলিক বিষয়গুলো আমি আপনাদের সামনে শুধু দৃষ্টি আকর্ষণ এগুলো দীর্ঘ বিষয় দীর্ঘ আলোচনা আমি যাব না ইনশাল তাল আসুন প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এক নম্বর যেই। অবশ্যই এই বিষয় সম্পর্কে আল ফৌজুল কবির মধ্যে শাহিউল্লাহুল কোরআনের আলোচনা করেছেন তিনি চারটি মৌলিক বিষয়ে আলোচনা করেছেন এই বিষয়টি তিনি বিবেচনা করেছেন শেখুল ইসলাম মোহাম্মদ সেটাকে আরো ব্যাপকভাবে বিবেচনা করেছেন শাহ অলিউল্লাহ দেহমতুল আলাই তার বিবেচনার মধ্যে মূলত মৌলিক যে বিষয়টি বাদ পড়ে গিয়েছে তার আলোচনার মধ্যে মৌলিক যে বিষয়টি আসেনি যেটা আসার দরকার ছিল সেটা হচ্ছে তৌহিদের আসন যে বিষয়টি যার উপর ভিত্তি করে মূলত কিছু পরিচালিত হবে সেই বিষয়টি শাহি আহম তালের কাছে আসেনি এটা ভুল হয়ে গেছে বাদ পড়ে গেছে। আর শাহ রহম তারা হয়তো মনে করেছেন যে ইমানদার ব্যক্তিগণ ইমান তো তাদের অবশ্যই থাকবে তা অভিদের তার অবশ্যই হবে কিন্তু শাহসাহের পরবর্তী সময় যে ইমানের নামে জাল শুরু হবে। ইসলামের নামে নতুন নতুন দৃষ্টিভঙ্গি মানুষের সামনে চলে আসবে মানুষ নিজেকে মুসলিম পরিচয় দিবে অথচ মির্জা অনুসারী হবে মানুষ নিজেকে মুসলিম পরিচয় দিবে অথচ তারা আহমদান বেডুমির অনুসারী হবে নিজেরাই বলে যে আমাদের ইসলামের প্রয়োজন নেই আমরা ইসলামের অনেক বুদ্ধি বসেছিস এই ধরনের ব্যক্তিদের অনুসারী হবে এটা তার সময় এটা বিবেচনা করতে পারেননি কারণ এই ধরনের প্রেক্ষাপট তখন ছিল না মুসলমানদের মধ্যে প্রেক্ষাপট ছিল না মুসলমানদের মধ্যে মজবুত ছিল তারা এই ভয়ঙ্কর আজকে আজকের ফেতনা মধ্যে আমাদের মধ্যে বিরাজ করে আছে আমার বন্ধুগণ সেই ফেতনা ছিল না এজন্য জন্য সাহারা এবং লহতারা এই পড়ে গিয়েছেন তার আলোচনার মধ্যে বা আসেনি আসুন প্রথম যে আলোচনা বিষয় প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে शेख الاسلام মাহমুদ আল সুলাইমান আল তামیمی রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে ইفرادুল ইখলাসুল ইবাদ ইখলাসুদ দ্বীন লিল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইখলাসুদ দ্বীন লিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এর জন্য আপনার দ্বীনকে আপনার এবং সেটা শিরক মুক্ত হতে হবে এখানে দুটি পয়েন্ট একসাথ করে উল্লেখ করেছেন দুইটি বিষয়কে একসাথ করে উল্লেখ করেছে। প্রথম পয়েন্ট হচ্ছে আমার বন্ধুগণের কোন বিষয়ের মধ্যে কোনো ব্যক্তির জন্য করা এটা সিরকের মধ্যে অন্তর্ভুক্ত সেটা যেই ধরনের যতই ক্ষুদ্র হোক না কেন এগুলো আল্লাহ আব্বুর আলমিন ছাড়া আর কারোর জন্য হতে পারে না কিন্তু মুসলমানই এখানে গিয়ে হারিয়ে যাচ্ছে তিনি দরবারে গিয়ে খানকায় গিয়ে বীর কাছে গিয়ে তারপরে হুজুগের কাছে গিয়ে বিভিন্ন গোষ্ঠী বা লোকদের কাছে গিয়ে তিনি তার কাঠটা বিক্রি করে দিয়ে হুজুরের আনুগত্য নিজের উপর আসতেছে আল্লাহুল আলমিন কোরআনে করিমের যে আটটি আমি আপনাদের সামনে তেলাব করেছি সুরাত একুশ এবং বাইশ নম্বর আয়াত সুরাত একুশ এবং বাইশ নম্বর আয়াতের মধ্যে আপনারা যখন শুরু করবেন করতে শুরু করবেন এর আগে আল্লাহ আলমিনের জন্য কোন নির্দেশ দেন নাই এটাই হল সর্বপ্রথম নির্দেশী স্বীকার করেছে তাদেরকে বলা হচ্ছে না আল্লাহুল আলমিনে স্পষ্ট করে ইমানদার ব্যক্তিদেরকে লোক করে হচ্ছেন তোমরা তোমাদের রবের ইবাদতো আল্লাহর ইবাদতো সুতরাং ইবাদত একমাত্র আল্লাহ হবে এরপরে আল্লাহ করেছেন তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ আলমিন কেউ কি ইবাদত পাওয়ার সামান্যতম হকদার হতে পারে নিজেদের কাঠ বিক্রি করে দিয়ে চলে আসতেছি আপনি তো বায় আস গ্রহণ করতেছেন না বাই আজ শব্দ শাব্দিকত চেপে থাকে না বায় শব্দ শাব্দিকত কি আপনি এটা শুনছেন কি এর আগে বাই আজ শব্দে সাব্দি কথ চেপে না আপনি মানে কি দিতে আমার কাছে লোকেরা প্রশ্ন করে জিজ্ঞেস করে জানতে চায় সে ভাই আমরা পিসের হাতে বেয় গ্রহণ করলে অসুবিধাটা কোথায় আমি তাদেরকে প্রশ্ন করি যে আগে সুবিধার দিকগুলো আমি জানি কি কি সুবিধা সেখান থেকে তাহলে আপনি তার হাতে বায়ন করবেন কি কারণে এই বিশ্বাস আপনার জন্য কোন ব্যবস্থা করতে পারবে বলে না তাহলে আপনি এই বিশ্বাহের হাতে বায়ন করবেন কেন এই কোনভাবে হেদায়তের দিতে পারবেন বলেন না আপনি বীর সাহেবের মর্যাদা আনলেন কেন এর অর্থ হচ্ছে এই আমার বন্ধুমান আমরা অনেকেই মনে করে থাকি যে পীর সাহেব রসুল থেকে বুজুর্গের দিক থেকে কম নবজ বিল্লা তারা এ কথা বলে থাকেন তাদের ইমাম যারা রয়েছে তারা আল্লাহ আলমিনের কাছে এমন একটি মান জিলায় এমন একটি স্তরে উন্নীত হয়ে গিয়েছে যে স্তরে নুবে এবং রাসুলগন কোনদিন বসতে পারবে না